আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওসসালাত আল্লাহ রাসুলিল্লাহি ওমান ওয়ালাহ সুপ্রিয় দর্শক আপনারা যে যেখানে থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন প্লিস টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সকলে ভালো আছেন দর্শক আল্লাহর দিকে আহ্বান এটি একটি মহান পেশা একটা মহান মিশন একটা মহান দায়িত্ব আল্লাহ রাবুর আলমিন তার নবীর উপর এ দায়িত্ব করেছেন এবং নবীর মাধ্যমে পুরো উন্নত করে দায়িত্ব দিয়েছেন তিনি বলেছেন বলো এ হচ্ছে আমার পথ আল্লাহর দিকে আমি আহ্বান করি প্রজ্ঞা ও জ্ঞানের ভিত্তিতে আমি এবং আমার অনুসরণ যারা করে দর্শক এই বাঁধীর পথ ধরে আহমদুলিল্লাহ এই উম্মার মধ্যে আল্লাহ তালা অনেক দাড়ি পাঠিয়েছেন উম্মার একটা অংশ তাদের এলমি দায়িত্ব পালন করছে দাওয়ার দায়িত্ব পালন করছে আজকে একজন দাঁড়িয়ার সাথে আমরা আবারও আলোচনা করব ইতিপূর্বে তার সাথে আমরা বেশ কিছু জিনিস শেয়ার করেছি তিনি হচ্ছেন জনাব মামুনুল হক মোহাদ্দেস জামিয়া রহমানি আরাবিয়া মোহাম্মদপুর এবং সম্পাদক মাসিক রহমানী পত্রিকা আসুন আমরা তার সাথে পরিচিত হই আমরা আপনার সাথে ইতিপূর্বে আহমদুল্লাহ বেশ কয়েকটি পর্বে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করেছি আজও আমরা আরেকটি বিষয় আপনার সাথে শেয়ার করতে চাই এবং সেটি হচ্ছে একজন মুসলিমের চরিত্র কেমন হওয়া উচিত আমরা দেখি যে আমাদের মুসলিম সোসাইটিতে ওলামাই কেরাম আছেন তোল্লাউল আইল বা যাদেরকে আমরা সিকার অফ নলেজ বা স্টুডেন্ট অফ নলেজ বলি তারা আছেন আমাদের এখানে আছে বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ প্রশাসনিক ব্যক্তিবর্গ মুসলিম নেতৃত্ব এবং সাধারণ মুসলিম জনগণ তো এই যে বিভিন্ন ক্ষেত্রে একটা বিশাল জনগোষ্ঠী একটা মুসলিম সমাজে বাস করছে অবভিয়াসলি আমরা গুরুত্ব দেবো যে এই মুসলিম জনগোষ্ঠীর চরিত্র কেমন হওয়া উচিত তিনি যে পেশাজীবী হন না কেন সেটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যারা মুসলিম নন তারা তো নিজ নিজ ধর্মগ্রন্থ তাদের আছে বা তাদের নিজ নিজ আইডিওলজি আছে অতএব তাদের বিষয়টা ভিন্ন কিন্তু একজন মুসলিম তিনি কোরআনকে মানেন তিনি সুন্না এবং হাদিসকে মানেন ফলে কোরআন এবং সুন্না আলোকে আমরা আপনার কাছ থেকে প্রাথমিকভাবে জানতে চাইব যে তার আখলা কেমন হওয়া উচিত এরপর আমরা কিছু স্পেসিফিক বিষয়ের উপর ইনশাল্লাহ মানে শেয়ার করার চেষ্টা করব একজন মুসলিমের সর্বপ্রথম যে বেসিক আখলাকটা হওয়া উচিত যার অনুপস্থিতি আজকে ব্যাপকভাবে লক্ষ্য করা যাচ্ছে সেটা আমি বলব সেটা হল যে আসলে আমরা যেকোনো বিষয়ে কোনো ভূমিকা রাখার আগে কোনো পদক্ষেপ নেওয়ার আগে বিষয়টি আমরা বুঝবার বা চেষ্টা করি না একটা বড় ব্যাপক একটা সামাজিক সমস্যা এটি আমি একটা ইনফরমেশন পেলাম সেটার ভিত্তিতেই আমি একটা পদক্ষেপ নিয়ে ফেললাম একজনের ব্যাপারে আমি একটা মন্তব্য করবো আমি আসলে তার ব্যাপারে সঠিক অবস্থানটা আছি কিনা আগে নিজের ব্যাপারটাকে কনফার্ম করা মানে ইনশিয়োর হওয়া এটা হয় না বাস আমরা খুব মানে অপর্যাপ্ত তথ্যের ভিত্তিতেই আমরা পদক্ষেপ গ্রহণ করি এমনকি ফাসিক ব্যক্তি যদি এসে বলে সুরা হুজরাতের সম্পর্কে সুরা হুজরাতের যেই ইন তাহলে একজন লোক যখনই কোনো কিছু শুনবে সে যাচাই আর গুরুত্বপূর্ণ যে ইসলাম যেই মানে একটি সমাজের মধ্যে সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য গুরুত্বপূর্ণ একটি দেখি তার বিপরীত কি কি ভালো গুন থাকতে পারে আমরা দেখি যে মানুষের মধ্যে আছে যেমন একটু তুলে ধরেন যে গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্যের কথা আমি বলবো যেটার অভাব আজকে আমাদের মধ্যে খুব বেশি প্রকট ইসার যে অন্যকে প্রাধান্য দেয়া আমরা শুধুমাত্র আমাদের মধ্যে এই আজকে স্বার্থপরতা এই স্বার্থপরতা এমন একটা সমস্যা যে সমস্যাটা কিন্তু সমাজে প্রত্যেকটা ক্ষেত্রেই এটা ব্যাড এফেক্ট যেটা লাগছে অথচ ইসার এটা যদি ইসলামের একেবারে মৌলিক একটি গুণ হসুরুল্লাহ সাল আলি সাল্লাম যে ইসলামী সমাজ প্রতিষ্ঠা করেছিলেন সেই সমাজের ভিত্তিতেই ছিল কিন্তু তারা নিজেদের অভাব এবং নিজেদের মধ্যে থাকতেও অন্যের প্রয়োজনকে তারা অগ্রাধিকার প্রদান করে এর মধ্যে যে মানবিকতা আসলে ফুটে উঠে একজন মানুষ যখন ইশার করে অর্থাৎ অন্যের প্রয়োজনকে যখন নিজের প্রয়োজনের উপর অগ্রাধিকার দেয় তখন কিন্তু একসাথে দুটি কাজ করে এক হলো সে এই সময়ে নিজের যদি সে স্বার্থপরতার আচরণ তার সাথে করত তাহলে দুজনের মধ্যে একটা মনোমারিন্য তৈরি হতো এর থেকেই শুরু হতো দুজনের মধ্যে সুদীর্ঘ একটা শত্রুতার মাত্রা আর এখানে যদি আমি অন্যের প্রয়োজনকে আমার প্রয়োজনের উপর প্রাধান্য দেওয়ার মতো এই মানবিক গুণটা যদি আমি এখানে যদি বাস্তবায়ন ঘটাতে পারি তাহলে দেখা যাবে যে যে আমার সাথে শত্রুতার আচরণ করত সেও কিন্তু আমার বন্ধুদের পরিণত হবে ফোরন যেটাকে বলেছে ইতফা আবিল্লাহ আহসান্লাহ আদাহিম যে তুমি মানুষের সাথে সুন্দর আচরণের দ্বারা খারাপ আচরণের প্রতিদ্বন্দ্ব দাও তাহলে হবে কি সমাজে তোমার কোনো শত্রু থাকবে না আজকে আমরা সমাজে নিরাপত্তাহীনতায় ভুগি সমাজে প্রতিটি মানুষ একজন আরেকজনকে তার জন্য ক্ষতির কারণ মনে করে আর এক ব্যবসায়ীকে মনে করে যে সে থাকলে আমি ব্যবসায় ক্ষতি করলাম কারণ আমি একটা অনিশ্চিত জীবনের মুখোমুখি হয়ে গেলাম জীবন থেকে আমার শত্রু বেড়ে গেলো আমার জীবন থেকে হারিয়ে গেল। আমার জীবনটা অস্থির হয়ে পড়লো আমার এই অস্থির জীবনের কারণে আমার পরিবার তার ক্ষতিগ্রস্ত হলো আমার স্ত্রী আমাকে স্থির পায় না হাসি খুশি পায় না আমার সন্তান আরেকটা জিনিস যেমন আমরা দেখি যে আমাদের সমাজে মানুষ যখন একটু বেশি জানে অহংকার করে হ্যাঁ হ্যাঁ মানুষ যখন একটু বেশি প্রভাব প্রতিপত্তির মালিক হয় অহংকার করে মানুষ যখন প্রশাসনিক একটা উচ্চ পদস্থ কর্মকর্তা হয় অহংকার করে এই যে অহংকারের যে অহংকার সম্পর্কে হাদিসের মধ্যে বলা হয়েছে লায়াত হরুর জান্ন হাবাত কিবরিন একেবারে অহংকারের সামান্য পরিমাণ থাকলেও এটা জান্নাতে যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করবে অহংকারের প্রতিবিষেধক হিসেবে যে বিনয়ের যে চরিত্র নিজের মধ্যে আসা দরকার আসলে আমরা তো নিজেরা নিজের ত্রুটির দিকে আমরা লক্ষ্য করি না নিজের মধ্যে কি ভালো দিকগুলো আছে দু একটা সেটাই আমার চোখে আসে কিন্তু এর বিপরীতে আমার যে ত্রুটি আমার যে বিচ্যুতি আমার যে সীমাবদ্ধতা সেগুলোর দিকে আমরা লক্ষ্য করি না কাজই আমার নিজের মধ্যে তাবাদো বিনয়ের এই বৈশিষ্ট্য আসা উচিত এই মুসলিম সমাজের মধ্যে ব্যাপকভাবে সালামের আফসুস সালাম। কারণ আমি যখন প্রথমে সালাম দিব তার মানে হলো আমি নিজেকে মনে করছি যে হ্যাঁ আমি আরেকজনকে আমি রেসপেক্ট করতে জানি অনেকে আমাদের দেশে বা লোকালয় দেখি যে উনি যেহেতু একজন বড় পদস্থ কর্মকর্তা চেষ্টা করতো যে আমরা আগে সালাম দিব কিন্তু তারা বলতো যে আমরা পারতাম না তিনি তো সেই সমাজে নবী ছিলেন সেই সমাজের তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন সেই সমাজে তিনি সবচেয়ে সম্মানিত ব্যক্তি ছিলেন সব দিক থেকে রসুল্লাহ আলী সমাজে তার সাথে বিনয় অবলম্বন করবে আল্লাহর আলমিনে আল্লাহর আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে বিনয় অবলম্বন করবে তার আলমিন কিভাবে করবে আমাদের দেশে মানে সাধারণত আমরা সবাই একটু গেস করি যে বিনয়টা হবে তিনি একটু নরম প্রকৃতির হবেন সর্বোচ্চ করে কথা বলবেন না মানুষকে ধমক দেবেন না এটাকে আবার অনেকে মনে করেন যে দুর্বল চিত্রের অধিকারী তাহলে কিরকম বিনয়টাকে কিভাবে করবে মানুষ বিনয়ের কনসেপ্টটা হলো আসলে যে অন্যকে তুচ্ছতা করবে না হলো এই যে মানুষের অন্য কাউকে সে হেয় প্রতিপন্ন করবে না এটা হলো বিনয়ের একটি মৌলিক বৈশিষ্ট্য এবং বিনয়ের মধ্যে আর গুরুত্বপূর্ণ দিক হলো যে সত্যকে অস্বীকার করবে না সত্যকে অস্বীকার করা এটা হলো সবচেয়ে বড় অহংকার এবং সবচেয়ে সবচেয়ে বিনয়ের সবচেয়ে বড় সত্য যখন আমার কাছে প্রকাশিত হয়ে পড়বে সেটা আমার আমার যদি আমার যদি তাতে ত্রুটি প্রকাশিত হয় আমি সেটা মেনে নিবো যে হ্যাঁ এটা সত্য এটাই এটাই বাস্তবতা অন্যের প্রতি থাকা এই বিষয়ে কিছু বলবেন মানে আমার মনে হয় যেন আজকাল আমাদের মুসলিম সোসাইটিতে এটা একটা প্রকট সমস্যা যার সাথে আমাদের একটু বিরোধ আছে অথবা যাকে আমি হয়তো মনে করি যে তিনি কিছু ভুলের মধ্যে আছেন আমি মনে করি সত্যিকার ভাবে হয়তো ঠিক আছেন কিন্তু আমি মনে করি ভুলের মধ্যে আছেন তখন আমরা আচরণের মধ্যে সম্মান বোধ হারাই যাতে সে সম্মান বোধা থাকে না এই যে একটা বিষয় এই বিষয়ে আপনার কাছ থেকে আমরা জানবো আমরা একটা বিরতি নিচ্ছি দর্শক আমাদের সময় হয়ে গেল বিরতির আমরা আসছি খুবই তাড়াতাড়ি ইনশাল্লাহ এবং আমরা এসে আমাদের মহাতারা বিজ্ঞ আলোচকের কাছ থেকে এটা শুনবো ইনশাল্লাহ حضرت زاخিরের انتریک بارتا اپনার بهشت কোথায় সহীহ বুখারীতে উল্লেখ আছে 8 নম্বর খণ্ড কিতাবুল আদাব অধ্যায় নম্বর 2 হাদিস নম্বর 2 একজন লোক নবীর কাছে আসলো এবং তাকে জিজ্ঞেস করলো হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সম্মানের এবং ভালোবাসার বেশি হকদার কে নবীজি বললেন তোমার মা লোকটি বলল তারপর কে নবীজি বললেন তোমার মা লোকটি আবার জিজ্ঞেস করলো তারপর কে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 जिहद अधाय नम्बर छह हादिस नम्बर तीन हजार एक सौ छह नबीजू सलाम्त तुम मेर पैर नीचे মানুষ তো অবশ্যই অবশ্যই ক্ষমা করে দেবেন আব্দুল বিন আবাস মুজ্ফার বিনসিমুজাল ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর छोट बड़ पकल्याण देख पापर अशुभ परिणती परवर्ती अनुष्ठान पिसा দর্শক আমরা বিরতির পর আবার আলোচনায় ফিরে এলাম আমরা আলোচনা করছিলাম আখলাক নিয়ে চরিত্র নিয়ে কিভাবে একজন মুসলিম চরিত্রবান হতে পারেন এবং কোন কোন আখলাকগুলো এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি নিয়ে আমরা বলছিলাম যে অন্যের প্রতি সম্মানবোধ আমাদের সমাজের একটা বড় ভালো আখলাক কিভাবে সেটা আমরা অর্জন করতে পারি সেটি আমরা আমাদের আলোচক এর কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ বিনয় এবং সম্মানবোধ অন্যের প্রতি যে বোধের ব্যাপারটি এটি তো আসলে ইসলামের একেবারে খুব মৌলিক একটি শিক্ষার ব্যাপার সেটা হলো যদি অন্য কেউ যদি কোনো ভুলের মধ্যেও থাকে তাহলে সেই ভুলটাকে যে সংশোধন করার যে পদ্ধতি এখানে একটি মৌলিক ইসলামের বিভিন্ন আসারের মাধ্যমে নুসুসের মাধ্যমে যে বিষয়টি প্রমাণিত হয় সেটি হলে এই তাগিয়ে বুনকার অন্যায়ের সংশোধন এটা তো খুব প্রয়োজন কিন্তু তাহকির আখার এটা তো আবার হারাম অন্নকে তাচ্ছিল্য করা এটি হারাম কাজী আমি একটি ভালো কাজ করতে গিয়ে তার চেয়ে বড় অন্যায় যদি আমি করে বসলাম তাহলে আমার সংশোধন কে করবে এই এক্ষেত্রেই আমার মনে হয় যে আমরা এই মৌলিক ইসলামের উসুল যে এটার প্রতি আমরা ভূক্ষেপ করি না লক্ষ্য রাখি না আমরা শুধু মনে করি যে অন্নের ত্রুটি সংশোধন করা উচিত কিন্তু অন্যের ত্রুটি সংশোধন করার সময় আল্লাহ আকরাবুল আলমিন যে কোনো মুসলিমের সম্মানকে কতটা গুরুত্ব দিয়েছেন রসুল্লাহ সালাল্লাহ আলি আসাল্লাম সেই মর্যাদা আলাফি শাহরিক এত সম্মান অর্থাৎ অন্য কারো সম্মান যেন আমার দ্বারা নষ্ট না হয় এটা এত গুরুত্বপূর্ণ একটি বিধান এই বিধান তিনি এখানে সম্মান তো বললেন যে তার মাল হ্যাঁ সম্মান হরণ করার কোন সুযোগ কোন সুযোগ নেই একেবারে ইসলামের যে মৌলিক শেষ মুহূর্তের যে সব বিষয়গুলিতে তিনি গুরুত্ব দিয়েছেন একেবারে জীবনের অন্তিম লগ্নে সেই বিষয়গুলোর মধ্যে অন্যতম একটি কাজে আমরা অন্যের সম্মানকে এটা খুব ইম্পর্টেন্ট বাস্তবায়নটা কিভাবে হবে কারণ আজকের প্রেক্ষাপটে আমরা দেখি মুসলিম সমাজে গালিগালাজ করেন এমনকি মা বাবা তুলে গালিগালাজ করে অনেক সময় স্বামী স্ত্রী বিভিন্ন সংসারে মা বাবা তুলে গালিগালাজ করে তারপরে অনেক সময় প্রতিবেশীর সাথে ব্যাপকভাবে এই ধরনের আর মুনাফিকের বৈশিষ্ট হলো ইজা খা সামাফা যারা কারোর সাথে কথা কাটাকাটি শুরু হলেই তার মুখ অশ্লীল বাক্যবান বের হতে থাকে মুনাফিকের আর মুসলিমের জন্য বলছেন শিবাবুল মুসলিম ফুসুকুন কোন মুসলিম ব্যক্তিকে কটু অশ্লীল কোন কথা বলা গালি দেওয়া এটাকে বলে সাব্যস্ত অনেক বড় পাপ বলে সাব্যস্ত করা হয়েছে কাজেই অশ্লীল কথাবার্তা বলা এবং কারোর প্রতি কঠোর কোনো কথা রুড়ো আচরণ ব্যবহার করা রসুল্লাহ আল্লাহ ইসলাম সম্পর্কে বলেছেন যে ওই মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ যে মৌলিক বৈশিষ্ট্য গালিজল কর্কশ ভাষা ব্যবহার করেন এবং আপনার আচরণ যদি হয় যে আজকে আমরা সমাজের নানা পেশাজীবীর মধ্যে তো সমস্যা দেখছি কিন্তু দুটো শ্রেণীর মধ্যে সমস্যাটা আসলে যদি খুব মানে তরিত গতিতে কাটানো না হয় তাহলে কিন্তু আমাদের সমস্যা যাবে সেটা হচ্ছে একটা হচ্ছে আলেম শ্রেণী এবং আরেকটা হচ্ছে সিকার অফ নলেজ আলেম শ্রেণীর মধ্যে তো দেখি যে স্বাভাবিক ইজতেহাদি অনেকগুলো বিষয় কোরআনেও আছে হাদিসও আছে এবং ইশতেহাদি বিষয় মানেই হচ্ছে সেখানে গবেষণা কার্যক্রম থাকবে মতের দুই রকম থাকবে ইত্যাদি কিন্তু এই থাকার মধ্যে সম্মান বোধটা খুব জরুরি যেভাবে আমরা সাহবায় গ্রামের মধ্যে দেখি তবে তাদের ছিল কিন্তু তারা একে অন্যের প্রতি সম্মান প্রক্ষা করতেন তারা একে অন্যকে গালিগালাজ করতেন না মত যদি মত পোষণ করতেন সেটা সুন্দরভাবে তারা ব্যক্ত করতেন প্রত্যেকে নিজ মত বলতেন এবং অন্যকে ঘাটতি করতেন না আজকে সমাজে কিন্তু একটা উষ্ঠতা আমরা লক্ষ্য করছি এবং এটা জনগণের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া ফেলছে অনেকে হয়তো বিরক্ত হচ্ছেন যে আমি কার কথা মানব কিন্তু কি সম্মানবোধ থাকা উচিত বা এই এখতলাফের কি আদবটা রক্ষা করা উচিত এই আদবটা তো অবশ্যই সম্মানবোধেরই আরেক নামান্তর সেটা কি আপনি একটু বলবেন এটা তো আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি এখানে উত্থাপন করলেন কারণ আমাদের ওই বাংলা ভাষা কথা আছে যদি পচন মাথায় ধরে তাহলে তো সর্বাঙ্গ শরীর সবই শেষ তো আলেম সমাজ আসলে ইসলাম তাদেরকে যে মর্যাদা দিয়েছে আলৌলামা উয়াসম্বিয়া তারা তো জাতির বিবেক তারা তো জাতির পরিচালক তারা জাতির সব কিছুর দিক থেকেই তারা দিক নির্দেশক তাদের মধ্যে যদি বিপর্যয় সৃষ্টি হয় তাহলে এর যে ফলাফল কোথায় গিয়ে দাঁড়াবে খুব স্বাভাবিক এখানে হচ্ছে যে আলেম সমাজ এই সকল বিষয়গুলোতে মত করার ক্ষেত্রে একে যদি অন্যের প্রতি সম্মান রক্ষা না করেন তাহলে সাধারণ মানুষের মধ্যেই দেখা যাবে যে আলেম সমাজের প্রতি কোনো সম্মান নাই। কারণ আমি আপনার সম্পর্কে বলছি আমার যারা ভক্ত আছে আমার যারা ফ্যান আছে তারা আপনার সম্পর্কে খারাপ কমেন্ট করছে আবার আপনারও তো কিছু ভক্ত আছে তারা আপনি তাদের আমার সম্পর্কে আপনি মানে খুব খারাপভাবে আমার সমালোচনা করলেন তখন আপনার ফ্যান এবং আপনার ভক্ত যারা আছে তারা আমার সম্পর্কে বাজে কমেন্ট করবে এভাবে একটা সমাজ একেবারে সম্পূর্ণরূপে যে ইমান নিয়ে দিন নিয়ে ইসলাম নিয়ে কোরআন নিয়ে পুরো সমাজের মধ্যে ঝগড়া এবং ফাসাদ এবং একটা বিপর্যয় সৃষ্টি হবে এটার ফলাফলটা কিন্তু অনেক সুদূর প্রসারী এবং যে কোরআন নিয়ে নসুরুল্লাহ সালের যুগের পরে সাহাবেক রামের সবচেয়ে গুরুত্ব এবং প্রায়োরিটি ছিল এই বিষয়ে যেন কোরআন নিয়ে এবং ইসলাম নিয়ে সাধারণ মুসলমানদের মধ্যে বিতর্ক ছড়িয়ে না পড়ে বিতর্কটা থাকবে যারা অনেক সময় হয়তো প্রত্যেকে দাবি করছে তার পক্ষের হাদিসটা সাহি বিপক্ষের হাদিসটা দুর্বল অথবা তার পটটাই বেশি শুদ্ধ ক্ষেত্রে আমরা একটু আসলে মানে এই যে অভিভক্ত করার সেটা তো হলো এটাই এটাকে ইস্তেহাদি মাসালা বলা হয় যার সম্পর্কে কোনো একটা মতকে চূড়ান্ত সঠিক বলা যায় না সেটাই তো ইস্তিহাদি মাসালা প্রত্যেকের রাজি দেখবেন যে সেখানে এবং প্রাধান্য দেওয়ার সুযোগ আছে কিন্তু সুন্দর মানহাজি দেখেছি সেটা আপনার সাথে একটু শেয়ার করি সেটা হচ্ছে যেমন দেখা গেলো যে এরকম ইজতেহাদি মাসালা গুলো মানে আলোচনা করে দলিল সব পক্ষের বা সব মতের দুইগু আলোচনা করার পরে তারা বলছেন যেমন এই পক্ষের যে মতটা আমি রাজে বলছি সে মতের পক্ষে দলিলটা বেশি শুদ্ধ হাদিস বেশি সহিদ এর পক্ষে ইত্যাদি নানা কারণ তিনি উল্লেখ করলেন এতে দেখা যাচ্ছে যে এই মঠটা আর মূল আলম আল্লাহ এটা হচ্ছে একটা উল্লোভ আরেকটা উল্লুভ হতে পারে মানে আল্লাহর দায়িত্বটা আমি নিজে উনি গলত আমি ঠিক ইজাদি মাসালাগুলোতে যদি এটা হয় এবং এবং সেটা যদি আমরা ফলো করতে পারি তাহলে আমাদের মধ্যে পরস্পরের মানে একতালাফের ক্ষেত্রে সম্মানবোধ বাড়বে আরেকটা জিনিস আমি একটু আপনার সাথে শেয়ার করাটা খুব জরুরি মনে করছি সেটা হলো স্টুডেন্ট অফ নলেজ যারা যাদেরকে তহলেবুল আইম বলা হয় আমরা দেখি যে আহমদুলিল্লাহ এটা খুবই ভালো যে আজকাল তরুণ শ্রেণীর মধ্যে আমরা তাদের মধ্যে এলেমের একটা আগ্রহ দেখতে পাচ্ছি সত্য গ্রহণের সত্য এক্সপ্লোর করার একটেসাফ করার আবিষ্কার করার একটা তাদের মধ্যে ভালো অনুপ্রেরণা আমরা দেখতে পাচ্ছি এটা খুব আসার কথা কিন্তু অনেক সময় এই তরুণদের মধ্যে এক দলকে আমরা দেখি যে তারা বড় বড় আলেমদের তারা অপবাদ রচনা করেন তারা বড় বড় আলেমকে আক্রমণ করেন এবং বড় বড় আলেমদের মধ্যে কে ভালো কে মন্দ সে নিজে প্রাইমারি স্টেজের স্টুডেন্ট হওয়ার পরেও মানে প্রাথমিকভাবে কিছুই শিখে একজন লোক প্রাথমিকভাবে যদি সে দাওরা পাস করে অথবা মাস্টার্স পাস করে অথবা কামিল পাশ করে এরপরে কতটুকু আমরা বলবো খুব চমৎকার আপনি বলেছেন আপনাকে অনেক ধন্যবাদ আর আসলে বলার অনেক কিছু ছিল আমরা জানি কিন্তু আমাদের সময় আসলে সেই পারমিশন দিচ্ছে না দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে আমাদের সাথে ছিলেন এবং আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসছি সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি হাজা ওসাল ও সাল্লাম আল্লাহ মুহমি ওসহাইন ও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 প্রতি শুক্রবার রাত দশটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বিস টিভি मानुषर अर्थनिक्रेणी जो मानवतार कल्याण निश्चित करते जक सक फित्रनिवार रत दस टे पुन सम्प्रचार सकाल साढ़े आठ टाय बांग से